بسم الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقط قال المؤلف رحمه الله تعالى وان انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى ين احدكم الموت لدرر النزله به فان كان لا بد متمنيا فليقل اللهم احيني ما كانت الحياه خيرا لي وتوفني اذا كانت الوفاه خيرا لي আল্লাপাক যাবতীয় প্রশংসা আল্লাহ ফাকরুল আলমিন মানুষের দিন দুনিয়ার কল্যাণ কামনা করেন যাতে মানুষের দুনিয়ার কল্যাণ রয়েছে আখেরাতের কল্যাণ রয়েছে তারই আল্লাহ পাক নির্দেশ দিয়ে থাকেন আজ সব কথা কাজে पदक्षेपे मानुषोलम दर्श चलते धारा दर्शन विषय बस्तुना सम्पर्क गत सप्ताह एक आलोचना शुद्ध व्याख्या विश्लेषण आलोचना जाना जा हादिस रही है से मानस को विपद आपदे पड़ली रोग बाला मुसीबत अथवा दुनिया आर्थिक विभिन्न रकम कष्टर कारण मृत्यूर आकांक्षा करा सर जाए कि ना এই সম্পর্কে কি বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে মতের আকাঙ্ক্ষা করা আল্লাহ যদি মরে যেতাম আল্লাহ যদি আমার মত হয়ে যেত এটা নিষেধ এটা জাহেজ নয় সাধারণত মতের আকাঙ্ক্ষা কেন করলে দূরঋণ না জ্বালবে কোনো ক্ষয়ক্ষতির কারণে বা বিপদ আপদের কারণে রোগের কারণে দাঁড়ার দূর মানে হচ্ছে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি শারীরিক হোক পারিবারিক হোক আর্থিক হোক যে কোন কারণে হোক আর ভালো লাগে না দুনিয়া আমাকে আর কিচ্ছু ভালো লাগে না পরিবার স্ত্রী ছেলে মেয়ে কিচ্ছু ভালো লাগে না হয়তো স্বামী মিল হয় না বিশেষ করে মহিলারা আরো বেশি অদৈর্য হয় জুল মত্যাচার হলে স্বামীর পক্ষ থেকে আল্লাহ যদি মরে যেতাম ভালো হইত আর কাউকে মুখ দেখাইতাম না কোন ক্ষয়ক্ষতি যদি নেমে আসে তার কারণে তবে যদি কারো জন্য আবশ্য ক্ষয় যে আর থাকতে পারছি না পৃথিবীতে আমি জন্য যদি আবশ্য ক্ষয় সেটা দিনের হেফাজতের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে নাই মনে রাখবেন দুনিয়ার ক্ষেত্রে নাই যে এক এক দশ লাখ বিশ লাখ টাকা চলে যাক কোটি টাকা চলে যা কোনো ব্যাপার না টাকা গিয়েছে আমি তো আছি তাহলে এই দুনিয়ার ক্ষয়ক্ষতির জন্য কেউ বলে যে না ভাই আমার বরদাস্ত করা যাচ্ছে না সেই জন্য আমি এই দোয়া করব না দোয়া করা যাবে না একটি দোয়া নবী শিখিয়েছেন মৃত্যুর আকাঙ্ক্ষার জন্য মৃত্যু যদি কল্যাণ করা হয় মৃত্যু দান কর। আল্লাহ যদি আমার বেঁচে থাকা কল্যাণ করা হয় না এটা জায়জ নয় বিশেষ করে যদি দুনিয়ার কোনো ব্যাপার হয় কি জন্য আপনি বাঁচতে চান না বলছে ভাই আমার আর্থিক ক্ষয়ক্ষতি ঋণের বোঝা আমার বেঁচে বেগেছে কি জন্য বাঁচতে চান না বলছে আমার স্ত্রী খুব খারাপ ভাই সেই জন্য কি জন্য আপনি বাঁচতে চান আমার সবাই খুব ইত্যাদি ইত্যাদি কি জন্য বাঁচতে চান না আমার ছেলেটা ডাকাত হয়ে গেছে আর সমাজে আমি মুখ দেখাইতে পারছি না না চলবে না এগুলো হচ্ছে দুনিয়া দুনিয়ার কষ্টের কারণে অথবা শারীরিক রোগ পেটের ব্যথা পেটের যন্ত্রণা ইত্যাদি আগের যুগে পেটের যন্ত্রণা হইতো আর বুঝতেও পারতো না চেকাপো হইতো না পেটের ব্যথা তো অনেকে আত্মহত্যা করতো আর যন্ত্রণা বরদাস্ত করতে পারছে না দিল আত্মিল কোনালাম আকাঙ্ক্ষা করেছিলেন সেটা হচ্ছে দলিলাম আবুদ্দা মোতাম্মান যদি অবশ্যই আকাঙ্ক্ষা করতে হয় আমি আর দুনিয়ায় বাঁচতে পারছি না আমার দুনিয়া থেকে চলে যাওয়াটাই হচ্ছে আমার জন্য শ্রেয় আমার জন্য ভালো তাহলে একটি দোয়া বলব আল্লাহ আল্লাহ আহ আমাকে বাঁচিয়ে রাখো মা কানাতিল কানি যতদিন পর্যন্ত আমার জন্য বেঁচে থাকা কল্যাণ কর আল্লাহ যতদিন আমার বেঁচে থাকায় ভালাই রয়েছে মঙ্গল রয়েছে বাঁচিয়ে রাখো আর আমাকে মৃত্যু দান করো মা কানাতিল ওয়াফাতো খের আলী যখন আমার মৃত্যু আমার জন্য কল্যাণ করা হবে প্রসিদ্ধ রয়েছে তাতে আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও বিশেষ করে যখন দিনের ফেতনা ধর্মের ফেতনা চলে আসবে দিন রক্ষা করতে পারছেন না ইমান রক্ষা করতে পারছেন না নামাজের হেফাজত করতে পারছেন না আপনার ইসলাম আর আপনার পরিবারের হিজাব আর মানি সেটার হেফাজত করতে পারছেন না এইরকম ক্ষেত্রে ঠিক আছে। তো আল্লাহ দিন আমার জন্য বেঁচে থাকা ভালো না মন্দ আমি জানি না তুমি জানো যদি বেঁচে থাকা ভালো হয় বাঁচিয়ে রাখো আর আমি জানি না যে আমার জন্য মরে যাওয়া ভালো হবে কি মন্দ হবে আল্লাহ যদি আমার জন্য মরে যাওয়া ভালো হয় তা আমাকে দান। করো সুন্দর কথা না জি কারণ হতে পারে আরো ২০টা বছর বাঁচলে আপনার হাজার হাজার রাকাত নামাজ হবে আপনার কত শত যা শ্যাম হবে কত ডান খায়রাত হবে কত ইবাদতব্দিকে হবে কত আপনার ইসলামের ইসলামের দাওয়াতের কাজ আপনার অনেক কাজ হইতে পারে হ্যাঁ কত আপনার সাথে আপনার দ্বারা আল্লাহাকেন সুতরাং আপনি জানেন না আপনি হয়তো মনে করছেন আমার জন্য সংকট এসেছে রাস্তা আমার সামনে বন্ধ রাস্তা বন্ধ হয়নি না মাল উস ইউসরা এরপরে হয়তো রাস্তা খুলবে আপনার জন্য সেই জন্য এইরকম দোয়া করা যেতে পারে মোত্তাফাক আলী বোখারি মুসলিমের হাদিস शत्रुश्मय रोगे मारा दिन ना जला भी अथवा दारिद्रे क्यों रहस्य की मृत्यु डाक मरे गिरा अपनी धर्म धरते चाहन ना अथच धर्म बड़ फल रही ইত্যাদি আল্লাহাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন আল্লাহাক মহাপুরস্কার রেখেছেন ধৈর্যের উপর দুনিয়া আখেরাতে আর যারা মতের আকাঙ্ক্ষা করে তারা নিজের অধৈর্যতা প্রকাশ করে अटलता ला ता ते नहीं आल्ला बरदस्त कर धारण करीतिकर अवस्थाता आल्ला फैसल राजी ये आल्लाब आलमी नेकबीदान देवे নেহি মনে করতে হবে আপনার ধৈর্য যদি ধরতে না পারেন তাহলে এই দুঃ আর ক্ষেত্রে আর এই যুগে বেঁচে থাকেন ভালো ভালো লোকের ইমান হারিয়ে যাবে ভালো ভালো লোকের ইমান হারিয়ে যাবে দাঁত জালের যুগে সেই সময় যদি কেউ তামান্না করে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ এই দাঁত জালের ফিতনা আমার কাছে আসার আগে যদি আমার মত হয়ে যায় তো যাই যাবে না হবে না কারণ এ দিনকে রক্ষা করতেছে। হ্যাঁ ইমান ইসলামকে রক্ষা করতে চায় এইরকম মহিলাদের উপর যদি আল্লাহ না করে কোনো চাপিয়ে দাও কিন্তু মুসলিম নারীর উপর যদি এই রকমের দুর্দিন আল্লাহ না করে যদি আসে আর আশঙ্কা করে তাহলে মতাম না করতে পারে আল্লাহ রকমের পরিস্থিতি আসার আগে তুমি আমাকে তুমি গ্রহণ করো যে আমাকে দান করো বলছেন যদি দিনের হেফাজত করা উদ্দেশ্য হয়ত্যুর আকাঙ্ক্ষা করে সুর মারিয়ামের আয় নম্বর তেইশে রয়েছে ইয়া মৃত্যু কাবুল হাজা হাই যদি এর পূর্বে আমি মারা যেতাম আমার পেটে এই গর্ভধারণের আগে যদি আল্লাহ আমার মত হয়ে যেত অখন তো না সিয়া মানসিয়া আর আমাকে লোকেরা স্মৃতি থেকে ভুলিয়ে ফেলতো কেউ শরণ রাখত বছর শরণ একটা মেয়ে ছিল ছিলই গ্রামে ছিল ও মুখেরা মারা গেছে তারপরে লোকেরা ভুলে যেত কিন্তু এই কোন লজ্জাকর অবস্থা হইল। যে সমাজের লোক আমাকে কি বলবে আমার বিয়ে হয়নি আর এই ছেলে গর্ব করলাম আর এই ছেলে ভূমিষ্ঠ হবে কাকে কি বলবো কি জবাব দেবো আমাকে বিশ্বাস করবে আমি যদি সত্য কথা বলি বিশ্বাস করবে করবে না বিশ্বাস তাই না क्षा उदेश्य मान इज्जतर हेफाजत इज्जत अबर हेफाजत करा दिन हेफाजत कराता जान मृत्यु चरित्रहना सब्यस्त वसती सब्यस्त ना कर दे समाज आकांक्षा कर অবশ্যই তিনি প্রসাব বেদনার কারণে এই আকাঙ্ক্ষা করেন আল্লাহ যদি আগেই মরে যেতাম আর গর্ভ ধারণ না করতাম বলা যায় আরাম এটা বলা যায় না আত্মহত্যার বিষয়টি এখানে উল্লেখ করেছেন এই হাদিসের সারাবা ভাষ্য করতে গিয়ে যে বিশেষ করে বর্তমান যুগে आत्महत्यारे अथच आत्महत्या कर ले दुनिया अशांति आखिर अशांति कौशांति आत्महत्या मत मूर्ख क्यों नहीं परकाल विश्वास एक जो काफे अमुसलिम जो करतर पर नहीं মতের পরে কোনো একটা জগৎ আছে সেখানে কেউ ধরার আছে আল্লাহর কাছে পাকড়াও হবে আবার শাস্তি আমার শুরু হবে কত বিশ্বাসই করেন না সেই জন্য একজন গাফের অমুসলিম আত্মহত্যা করতে পারে কিন্তু একজন মুসলিম যে আল্লাহ বিশ্বাসী পরকাল বিশ্বাসী আল্লাপাকের হিসাব নিকাশে বিশ্বাসী আল্লাহ করবো যদি পাহাড়ের আল্লাহ ছাদের ওপর থেকে শুধু আছাড় দিতে থাকবেন কেউ যদি ফাঁসিতে জ্বল জাহান্নামের মধ্যে ফাঁসিতে ঝুলতে থাকবে কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে তাহলে জাহান্নামের মধ্যে বিষ খেতে থাকবে আর বার করে আহ আত্মহত্যা করে আবার বিষ খেতে থাকবে এগুলি কথা আর কবরের জীবনতে আজাব আছেই আর তারপরে আত্মহত্যা যে কোন তো চান্স আছে তাই না হয়তো বেনামাজি হয়তো সিরকও করেছে কিন্তু মতের আগেখানে আল্লাহ আমি সিরিক থেকে তবা করছি আল্লাহ আমি আর বেনামাজি হবো না তো তবার সমাপন আছে না নেই ফাঁসিতে ঝুলে গেল ছাদের উপর থেকে লাফ দিল আর এই গোনার সাথে তার ইন্টেকাল হয়ে গেল তো কোনো সুযোগ আসলো না তোর কোনো সুযোগ আসলো না এই কোন মুসলিম তার যদি বিবেক বুদ্ধি থাকে कारण अथवा दीर्घ दिन व्याधिर कारण असंतुष्ट अथवापुरुष्टा बरदस्त करते अध्य हवा निजेके हत्या कर दे এটা বড় বিপদজনক তার দুনিয়া সে ধ্বংস করলো আর আখেরত তার ধ্বংস করলো আখের ক্ষতিগ্রস্ত কিছু দিন থাকলে বন্দী করত। স্ত্রী দেখাশোনা করত ছেলে মেয়েদের দেখাশোনা করত। হ্যাঁ তাদের দেখাশোনা করত তাদের প্রতিপালন করত। দুনিয়ার ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত আর আখেরাতের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত আল্লাহ ফাকরুল আলমিন কোরআন করিমের স্বাদ করেছেন ওয়ালা তাকু আনফুসা কুম তোমরা নিজেকে হত্যা করিও না। নাহিমা আল্লাহাক তোমাদের উপর বড় দয়ালো সুতরাং তোমাদেরকে যে আল্লাহাক দিয়েছেন প্রাণ দিয়েছেন আয়াত দিয়েছেন আত্মা দিয়েছেন শরীর দিয়েছেন এটা তোমাদের কাছে আমানত দান করেছেন এতে তোমাদের হস্তক্ষেপ চলবে না নিঃসন্দেহে তাকে জাহান নামে দাখিল করবো আল্লাহ জাহান নামে তাদেরকে প্রবেশ আল্লাহ ওয়াকান আল্লাহর জন্য এটা বড় সহজ নবী করিম সালামের হাদিস যা দিয়ে যে নিজেকে হত্যা করবে ওজ দেিয়ামা তাই দিয়ে তাকে আজও শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিনে এটা সংক্ষেপে হাদিস আর একটা লম্বা কেউ যদি কোন ধারালো অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করে তাহলে পাহাড় থেকে আচার দিয়ে বিস্তারিত সহিব খারি তার কি হাদিস রয়েছে ওই লোক যেই লোক বড় ক্ষত বিক্ষত হয়েছিল যেহাদের ময়দানে কোন একজন অথচ সাহাবী সে ক্ষত বিক্ষত হয়ে আর বরদাস্ত করতে পারছে না এত শরীর কাফেরদের বিরুদ্ধে খুব বেশি লড়াই করেছিল তাহলে অনেক কাফেরকে কে জাহান নামে পৌঁছেছে অনেক আল্লাহর দুঃশন কে মেরেছে কিন্তু শেষখানে ওদের সাঁত ধরে নিল ও জাহান রাস্তা ধরে নিল কেন হারাম এতে বিভিন্ন ক্ষতিকর দিক রয়েছে একটি হচ্ছে হাদিসে ভাবে নিষেধ করা হয়েছে দ্বিতীয় ক্ষতিকর দিক হচ্ছে যে ব্যক্তি আত্মহত্যা করে সমস্ত বিষয় সুখ হোক দুঃখ হোক সবটাই তার জন্য এটা করমিন একমাত্র হাসিল করে কি হয় ধারণ করলো না তার মানে সে আসলে মমিন নয় আসলে সে মমিন নয় যদিও এমন এই কথা বলা যাবে না যে বড় কাফের হয়ে গেছে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে যদি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে কারণে আমি অপছন্দ করি আল্লাহ তোমার ওপরে তুমি এইরকম কেন করলে আমি অসন্তুষ্ট তাহলে বড় কাফের হয়ে যাবে তাহলে আত্মহত্যা দুটো দিক আছে বড় কাফের হয়ে যেতে পারে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যেতে পারে আবার আত্মহত্যা করে ফাসেক বড় ফাসেক আর ছোট কাফের मान इमान कमान दीर्घकाल जान नाम शिपाई आत्महत्या कर झुकी रहे सबसे मोकबा करते सहस राखेनाष कपुरुषता मध्य बरदस्तर क्षमता नहीं আর যে কোনো সমস্যার সম্মুখীন হইলে জয়ী হবো এই রকমের হেম্মত নেই কাপুরুষতা মুসলিম কাপুরুষ হয় আমাকে কাপুরুষতা থেকে আশ্রয় দান করো আমি আশ্রয় চাইছি পুরুষতা থেকে তোমার চার নম্বর ক্ষতি করছে তার ইমান ও দুর্বল এবং তার বিবেক বুদ্ধিও দুর্বল তার বুদ্ধিও কম কম বুদ্ধির লোক আর তার ইমান দুর্বল কারণ কেন ইয়বিল মতের রাহা কেন বুদ্ধি কম কেন কারণ ও মনে করেছে আমি মরে গেলে আত্মহত্যা করে মরে গেলে আরাম পাবো আরাম পাবি কি বিবেক বুদ্ধিও খুব দুর্বল নির্বোধ নির্বোধ বুঝে না যে মতের পরে কি হবে অথচ মুসলিম তো বলছেন যে চার নম্বর ক্ষতি হচ্ছে যে আত্মহত্যা মানে সে বিবেকের দিয়ে বিবেকহীন লোক বুঝে না কিছু হ্যাঁ আর ইমানো তার দুর্বল রয়েছে কারণ ও চাইছে যে আমি মতের মাধ্যমে আরাম পাবো দিয়ে শাস্তি দুনিয়ার শাস্তি যা পেল পেলো আবার আকের শাস্তিও শুরু হয়ে গেল মত পরে তার পরকালে শাস্তি শুরু হয়ে গেল তো এর উদাহরণ শেখ বলছেন আলবাসম যে এর উদাহরণ হচ্ছে যে কোন ব্যক্তি गरम पाथर तक दौड़ दिए आगुने झाप दिल भाई गरम पाथर बरदास्त होना पा रखते बा, गरम बाली ते रखते कल मोस्ताजी रे मीना रामार गम बाली ते गरम पाथरे पा रखते गए कारण क्षतिकर दिख आत्महत्यारे कारण नबी करीम मृत्यु आकांक्षा करते निषेध करा ग्रार ने कम बंधु আরে কষ্ট হলেও কষ্ট স্বীকার করে দুনিয়ার বালা বালামসিবতে বিপদ আপদে রোগে যদি একটু বরদাস্ত করতেন তো হতে পারে যে আপনার দশ বিশ বছর আয়ুটা বেড়ে যেত অনেক আপনার হয়ে অনেক নামাজের জাকাত অনেক হজের সুযোগ আসতো হয়তো এখন হজ করতে পারেননি কিন্তু দশ বিশটা বছর পরে আল্লাহাকে না মালুশ্রি ইউসরা কঠিনের পর আল্লাহ পাকে এমন আসান করে সচ্ছলতা আসলো যে হজ করতে পারেন মাসাল্লাহ করতে পারলেন হইতে পারে না কি জানেন যে এরপরে কি হবে না হবে আমি আপনি কি জানতাম সৌদি আরব আসার আগে যে সৌদি আরব আসতে পারবো আর হজ করতে পারবো কেউ হ্যাঁ কি করে জানলো যে না না এটা আমার শান্তি সুতরাং আমি থাকবো না বলছেন যে ওয়াহুতা হাবিল মত মানুষ মারা গেলে নেকামলের রাস্তা বন্ধ হয়ে যায় বেঁচে থাকলে বেঁচে থাকলে তার নেকি বাড়তে থাকবে ভাই আছে যে আদা তুলো বেজে আদে বাড়তে থাকবে নে বাড়তে কত যে আপনার দ্বারা নেক আমল হবে আল্লাহ ভালো জানেন হইতে পারেন আল্লাহ দশটা বছর বাইলে দশটা লাইলে তুলকাদার ফেলেন আপনি দশটা লাইলে তুলকাদার ১০ ১০ বছরের রমজান পেলেন শেষ দশক পেলেন পেলেন দশ বছরের প্রথম জিল হাজার 10 দিন পেলেন কত যে নেকির কাজ করতে পারেন ইচ্ছা করলে কত সোমবার কত বৃহস্পতিবার আসলো আপনার জীবনে হ্যাঁ কত আইয়ামে আমি বীজের রোজার সুযোগ কত শীতকাল আসলো আরামের রোজা শীতকালে রোজা তো বোঝাই যাই এই যে রোজা রাখলাম কি খেয়েছি না খেয়েছি কিচ্ছু বোঝা যায় না তাহলে এই সব নেই রাস্তাকে নিজে বন্ধ করে আত্মহত্যা করার মতো না বলে আল্লাহ যদি মরে যেতাম না কেন আগের হাদিসটা নেই আর একটা হাদিস এটা ওই হাদিসে তো দোয়া শিখানো হয়েছে করতেই যদি হয় তাহলে এই দুয়া টি কর এই হাদিসে বলা ইমাম আপনি হয় নেক লোক नेक फलाह यद नेकते थे गुनागर मानुष दूरकुनागर पापी ना सतलोक पापी लोक जदि हनते भले आल्लाहता होते तब कर संशोधन आत्महत्या मत आका करते कठोर भाव निषेध कर তারপর হাদিস দেখি মোমিন মুসলিম ব্যক্তি মৃত্যু বরণ করে বেআরাক কপালের ঘামের সাথে কপালের ঘামের সাথে হাদিসটি তিনজন ইমাম বর্ণনা করেছেন তিনজন বলতে এমাম ইবনে হাজার পরিভাষায় তার একটা পরিভাষাতে সাতজন বললে কোন চার বললে কি আর সালাসা বললে কি সালাসা বললে কে কে উদ্দেশ্য করেন তিনি বলতে পারেন আবু দাউদ নীজি প্রথম দিকে আহমদ মুসলিম বাদ আর শেষে তিনজন বললে হাজার ইবাহাজ রহমতগুল মারামের এটা বাংলায় জাহাজে দিকে নেবেন হ্যাঁ যখন আমি সালাসা বলবো তিনজন এমাম তার মানে এমাম আবু দাউদ নাসাই আজি এই তিনজনে বর্ণনা করেছে হাদিসটি আর এমাম ইবনা এ সাহি বলেছেন অর্থাৎ সাহি ইবিনেহবানি রয়েছে হাদিস হচ্ছে হাসান হাদিস হচ্ছে হাসান এই হাদিসের মানে কি এ হাদিসের অর্থ আমাদের দেশের মানুষের একটাই অর্থ শুধু বুঝে সেটা হচ্ছে যে মমিন যারা ধার্মিক লোক আল্লাভ লোক মারা গেলে মৃত্যুর পরে কি হয় कपाल घाम देख कपाल कपाल घाम देख मतर पर एर शुभ लक्षण लग्खुन, भल आ नेकलोक हाँ भलो मानूष एर लक्षण बोले देश एक अर्थ क्यों क्यों कर দুটি অর্থ ভাষ্যকার বর্ণনা করেছেন অফিল হাদিস আহাদ মানাই এই হাদিসের দুটো অর্থ হইতে পারে একটা অর্থ আনিল ব্যক্তি পর্যন্ত পৃথিবীর সমস্ত রকমের কষ্ট ক্লেশ করে। রুজি রোজগারের জন্য ছেলে মেয়ের প্রতিপালনের জন্য স্ত্রী দেখাশনার জন্য বাপ মায়ের খেদমতের জন্য হালাল রুজি তলাশ করার জন্য মমিন ব্যক্তি কষ্ট করে থাকে তাহলে এই ব্যাখ্যা যদি করা হয় তো এই সৃষ্টি করেছি ফিকাবাদ কষ্ট ক্লেশ করার জন্য পৃথিবীতে কষ্ট করতে হবে দেখেন প্রত্যেকে কিন্তু আমরা কষ্ট করছি কেউ হয়তো বেশি কষ্ট করেছেন কেউ কম কষ্ট করেছেন কিন্তু কেউ কষ্ট করেন না আমরা জানছি না তাই না আমার সাথে আপনার চাইতে বেশি হয়তো তাদের টেনশন আছে চিন্তা আছে তাদেরকে বড় বড় শত্রু সামলাইবার চিন্তা করতে হচ্ছে আমাদের তো ছোটখাটোই তাই না থাকলেও প্রত্যেকে মেহনত পরিশ্রম করে আপনি যদি ব্যবসা বিজনেসে আপনার মেহনত মানসিক আর শারীরিক মেহনত করেন কেউ চাকরিতে 10 ঘন্টা বারো ঘন্টা ডিউটি কেউ যদি শারীরিক মেহনত করে তো আমি আর যারা মানসিক মেহনত করে তাদের মেহনত কিন্তু শারীরিক মেহনতের চাইতে কষ্ট করে বেশি শারীরিক মেহনত করলে শরীর মেহনত করছে রোদ্রে বাতাসে দৌড়ঝাঁপ বোঝা উঠাতে হচ্ছে নামা লোড আনলোড করতে হচ্ছে শরীর ভালো থাকে সেটা ভালো থাকে কিন্তু চেয়ারে বসে বৈশা আর সবসময় কম্পিউটারে রিসার্চ আর গবেষণা আর এই বক্তব্যটা তৈরি করতে হবে এটাকে কিভাবে এটাকে পুরো করা যেতে পারে আপনাকে একটা রিপোর্ট দিতে হবে এই রিপোর্টটা কীভাবে দেওয়া যেতে পারে বাৎসরিক রিপোর্ট মাসিক রিপোর্ট তারপর সাপ্তাহিক রিপোর্ট দৈনিক রিপোর্ট আর এই মসিক শেষ মানসিক অশান্তি নাই হ্যাঁ মানসিক পরিশ্রম চারে বসে বসে আর কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে বৈশাখ করে শরীর সুস্থ থাকে না আর শারীরিক মেহনত করলে শরীর সুস্থ থাকে কথা ঠিক বলছে না ভুল সাহাবিরা ওই গাছের খেজুর গাছের পুরুষ গাছ আর নারী গাছের ওই করতেন যে হ্যাঁ এক বছর করা ছেড়ে দিলেন ফলন কমে গেলেন নবীশ্ব বছর আপনার কথা শুনে আমরা তো ওই কাজটা নি যেটা করি পুরুষ গাছ আর নারী গাছের ওই একটা নিয়ে এসে লাগাই ওরা জানে আমি প্র্যাকটিক্যাল জানি যারা আরবরা কে জিজ্ঞেস করে যারা খেজুর গাছ মানুষ করে আহ তো ওইটা করলাম না এবার ফলন কমে গেলাম আর মানসিক মেহনত দুটোতে শারীরিক মেহনত বেশি ফায়দা আমি মনে করছি সেটা কিন্তু হইতে পারে যে থাকতে পারে আপনার যুক্তিসঙ্গত হইতে পারে কোনো অসুবিধা নেই এত করতে আপত্তি করতে যদি এইরকম ক্ষেত্রে কোন ভুল তো বলতে পারেন শরীয়তের বিষয় যদি হয় তাহলে জেনে শুনে বলতে হবে দুনিয়ার বিষয়ে আপনারা বেশি জানেন দিনের বিষয় তো মানুষ কষ্ট করার জন্য পৃথিবীতে এসছে কেউ বড়লোক করার জন্য না কষ্ট করতে হবে আপনি যদি মনে করেন যে আমি এখানে দেশে আরামে থাকছি আরামে জীবন যাপন করছি কিন্তু আত্মীয় থেকে দূরে আছে তারা যে বিবাহ শীতে সুখে দুঃখে হাজির হতে পারছে কারো জানা যায় মৃত্যুতে হায়াত মত সুখে দুঃখে হাজির হচ্ছে আপনি হাজির হতে পারছেন আমি পারছি না তাহলে এইসব কষ্ট করে থাকি তো মমিন ব্যক্তি সারা জীবন কি করে কপালের ঘাম প্রবাহিত করে বহায় এটা হচ্ছে সারা জীবন মত পর্যন্ত আর তার কপালের ঘাম বহিতে হচ্ছে একটা ব্যাখ্যা আর আরেকটা হচ্ছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হচ্ছে ভালো লক্ষণ যে মমির মানুষ যখন এতেকাল করে তখন ঘাম কপালে আসে কেন আসে কারণ তাদের মতের সময় কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা সাকড়াতুল মত मृत्युर यंत्रणा जार फले तपाले घम चले आसे পক্ষান্তরে যারা তাদের কপালে নাও হইতে পারে কারণ মৃত্যু যন্ত্রণা আল্লাহ সামান্য দিয়ে তাদের করতে চান না। তাদেরকে কঠোর শাস্তি কবর আর কঠোর তাদেরকে জাহান নামে দিতে চান কিন্তু মমিনকে আল্লাহ জাহান নামে আজাব দিতে চান না কবরের জীবনে আজাব দিতে চান না সে যেন দুনিয়ার শেষ মুহূর্তে একটু কষ্ট পেয়ে যাক দুনিয়া থেকে সাফ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহ পাকের কাছে চলে যাক ইলিনে তার চলে যাক এই জন্য এই ঘামটা এসে থাকে আল্লাহ আলম বলছেন যে আয়সা রাজিয়া থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে আমি উপস্থিত ছিলাম হঠাৎ করে আবর সিদ্দিক রাজিয়া তালান হয়ে পড়লেন মৃত্যুর পূর্ব মুহূর্তে পড়লেন রাজিয়া আল্লাহ মৃত্যুর পূর্বে বহুস হয়েছেন কষ্ট হয়েছে বেহুস হয়েছেন আর তারপর বা যন্ত্রণা হচ্ছিল সহিদিস চার হাদিস একশো চৌরাশি বলছেন মমিন ব্যক্তি যখন মারা যায় ওয়া যাক মিন সিদ্ধি নাজা রুহটা যখন কবুজ করে ফেরিসা যাতে করে তাদের ভুল ভিগুলি একেবারে মাফ হয়ে যায় আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোনা থেকে পাপ থেকে পাকের কাছে যেতে পারে মিন মারাহিল আখেরা আর প্রথম স্তর যে এই ছিল এই হাদিসের আর হাদিস আমরা দেখি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে আবু সঈদ খুদ্রী এবং আবু হের আল্লাহ আনহমা বর্ণনা করছেন কালা তারা বলছেন মৃতদেরকে স্মরণ করিয়ে দাও কেলেমায় করিয়ে লাও আর মৌতাকুম মানে মৃত ব্যক্তি তো মৃত মানে যে মারা গেছে তো মারা গেছে ওই লোককে কি স্মরণ করাবেন এসে বলে তো ফায়দা নেই হ্যাঁ ওকে বলে ফায়দা নেই এখানে মমতা কুম বলা হয়েছে মানে যে এখন মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছে যেটাকে আরবি ভাষা বলে এতে পারে মা এখন আগামীতে যেটা হতে যাচ্ছে সে সেটাকে কেন্দ্র করে বলা হয়েছে যেই ব্যক্তি এখন মৃত হতে যাচ্ছে তাকে তোমরা এখনো মারা যায়নি মৃত হতে যাচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে রয়েছে তাকে তোমরা স্মরণ করাও লাহ ইল্লাহ তাতে তার উপকারিতা রয়েছে ফায়দা রয়েছে ফায়দা হচ্ছে যে স্মরণ হবে যে আমার আশেপাশে লোকেরা লাইয়াহ ইল্লাহ পড়ছে অথবা আমাকে বলছে একদল বলছেন বলবেন কিন্তু বেশি বারবার না कारण शेष क्या दुनिया চুপ হয়েছে তাহলে যথেষ্ট তার জন্য মানকানা ইহা ইহালালিম সালামের হাদিস রয়েছে যে যার এই দুনিয়ার শেষ বাণী হবে শেষ বাক্য হবে লাই লাহ্লা আল্লাহ ছাড়া কো সত্য মাহবুদ নেই সে জাননাতে যাবে সে জাননাতে যাবে কিন্তু মন্ত্রের মতো নয় অন্তর বিশ্বাস করে জবানে উচ্চারণ করবে আর যেটা বলছে সেটার উপর তার বিশ্বাস থাকবে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কে সত্য মাহবুদ নেই এর আগে যদি সিরকি আঁকিরা থেকে থাকে সেটাকে অন্তর থেকে মুছে ফেলবে মগজ থেকে মুছে ফেলবে মগজে ওই সিরক আর কবর মাজার ঢুকে আছে আর লাই রাহিদাল্লাহ যদি পড়ানো হয় তো কোনো ফায়দা হবে না কারণ লাই রাহিল্লাল্লাহার পরিপ্রন্থী বিষয় সিরকি তো এ হচ্ছে আর এক দল বলছেন না ওনাকে বলতে বলিয়েন না পাশে বলতে থাকেন আপনারা লাহ লাহ বলতে থাকেন আর যখন বলেন আপনারা চুপ হয়ে যান বলা হয়ে গেছে যথেষ্ট রহমুসলিম হাদিস সাহি মুসলিমের এবং চারজন এমাম হাদিসটি বর্ণনা করেছেন অর্থাৎ এমাম আবু দাউদ শেষ অবস্থায় যখন মহতাদের বলা হয় যার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে এমন ব্যক্তিকে লাই লাল্লা স্মরণ করিয়ে দেওয়া মুস্তাহাব যেটা হচ্ছে কালিমাতুল ইস আর এর উপর মুসলিম বার বার করে বলবেন না যাতে বিরক্তি বোধনা যদি কোনো কথা হয়ে যায় তাহলে আবার স্মরণ করিয়ে দেবেন করে শেষ কথাটি তার লাই বলছেন যে নবজাত শিশুর ডান কানে আজান দেওয়া মুস্তাহাব ডান কানে আজান দেওয়া মুস্তাহাব আর একামত দা বামকানে কিন্তু তার উপর এই বিষয়টি স্পষ্ট হয়নি একদল বলছেন মাঝামাঝি যে একামতের হাদিসটা সহি নয় আজানের টা ঠিক আছে হাসান আর একদল বলছেন আজান একমত কোনটাই ঠিক নয় যার বলে ওরা আজান একমত কোনটাই তাই তাহলে মত হয়ে গেলে এই ক্ষেত্রে তিনটি হ্যাঁ একটা মত হচ্ছে যে আজান একামত যে নবজাত শিশুর কানে দিতে হবে বা তার পাশে জন্মের পরে পরে আজান দিতে হবে একামত দিতে হবে কোন হাদিসই ঠিক না, শুধু আজানের হাদিসও ঠিক না আর আজান একামতের হাদিসও ঠিক না এখানে এই জন্য দেখা যায় যে এই আমলটি নেই আরব ভাইদের মধ্যে এই আমলটি আমি দেখতে পাই না এই জন্য তাদের কাছে সবগুলি হাদিস জঈফ আর এক বলছেন যে আজান একামত দুটোই দিতে পারেন যেমন ইব্রুল কাইম রহমতুল্লাহ আলী বলেছেন কিন্তু একামতের হাদিস খুবই দুর্বল হাদিসটা হাসান পর্যন্ত পৌঁছে পৌঁছে আমলযোগ্য আর আর একামতের হাদিস যে ডানকানে আজান বামখানে একামত এই হাদিস ঠিক নয় সুতরাং আজান শুধু দিতে পারবেন আল্লাহ আল্লাহ আমি এই মাঝামাঝি কথাটাই বলি আর ভুল হইতে পারে আল্লাহ মাফ করি আছে ছেলে হইলে শুধু আজান দিবে। হ্যাঁ ছেলে হইলে শুধু কলিমা পড়াবে আর মেয়েকে কলিমা না আশ্চর্য কথা ছেলেকে আল্লাহর নাম স্মরণ করাবে মেয়েকে আল্লাহর নাম স্মরণ করাবি না অযুক্তি কথা হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে আপনি তার আগে আল্লাহর নাম পৌঁছিয়ে দেন যাতে করে প্রথম আজানের কেলেমা যাতে রয়েছে আসাদ আল্লাহ ইহা আসাদ আলাহ মুহম্লাহ আছে না নেই সালাতের কথা আছে ফালার কথা আছে মুক্তির কথা আছে দুনিয়া থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রস্থানের সময় অর্থাৎ মতের সময় দুনিয়ায় যখন আসছে তখন আজানের মাধ্যমে আল্লাহর নাম্লাহ স্মরণ করে আসাদু আল্লাহ আসছে আজানের মধ্যে আর তার আহ্বান হয় যখন দুনিয়ায় এসেছিল তখনও আর দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছিল তখনও যাতে করে আল্লাহর দিকে আহ্বান করা হয় ওয়াইল ইসলাম ইসলামের দিকে শৈতান তার ডাক আগে না পৌঁছে দিতে পারে শয়তানের ভ্রান্ত দাওয়াত যাতে করে ক্যালিমা পৌঁছাবেন আল্লাহ ফকরবুল্লা আলম যেন কোরআনে বাহাদিস আমাদেরকে জানার তৌফিক দান করেন মেনে চলার তৌফিক দান করেন সংশোধনের তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল্লা আমাদেরকে যেন খাতেমা বিল খেয়ের কল্যাণের সমাপ্তি দান করেন শেষখানে খানে আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের তৌফিক দান করেন নেকির অবস্থায় আমাদেরকে আল্লাহ পাক যেন মত দান করেন গোনহার অবস্থা থেকে সবসময় আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ আলমাদের দোষ যেন করেন আল্লাহর আলমের কাছে আল্লাহাক আমাদেরকে দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ যেন দান করেন করেন্লাহা মোহাম্মদ আলী ওয়াসবিয়াজ আচ্ছা আজানে অনেক ভুল রয়েছে যারা আজান দিচ্ছে। আমাদের দেশে আজান গোটা গ্রামের লোককে শুনিয়া নামাজের আজানের মতো এরকম আজান ও ঠিক নয় জেহাদের নামে আত্মঘাতী হামলা করে হ্যাঁ নিজেরা মারা যায় অন্যদের কেউ মারে প্রথম কথা বর্তমান যুগে ওই রকম জেহাদি নাই যে জেহাদের যেন শর্ত রয়েছে সুতরাং এটা জেহাদি নাই দুই নম্বর কথা এই জেহাদের ময়দানে হইল এইরকম আত্মঘাতী একশো তে একশো শতাংশ আমি মরবো কাফের কে মেরে এইরকম কোনো জায়গায় করেননি যদি কোন দুর্গে লাফ দেন তারপরে সেখানে আশি শতাংশ যদি মরার আশঙ্কা থাকে বিশ বা দশ শতাংশ সেখান থেকে ঠিক কেনা বান্ধব নিশ্চিত আশঙ্কা কেন নিশ্চিত একশো তে একশো এক বলেন আরো বেশি করে ঠিক না এটা আরাম এইরকম নজির ইসলামের ইতিহাসে নাই আত্মঘাতী হামলা এক কথায় নাই যেহাদ কোন সময় শুরু হলেও गणागार सूतरा तर जाना पड़ा प्रयोजन रही पड़े কিন্তু নেক লোকেরা পড়বে না যাতে করে রকম কেউ না দেশের পরেশ গান ধার্মিক লোকেরা জানাজা পড়বে না বুঝে গেছে কিন্তু তাদের জন্য মাইয়া যেন দোয়া করা যাবে আত্মহত্যা সম্পর্কে বিস্তারিত আমার একটা লেকচার আছে শুনে নেবেন বিস্তারিত দেড় ঘন্টা আলোচনা আছে আত্মহত্যা চাইতে বড় অপরাধী নামাজি। ঢালারে বেনামাজি জানাজা দেশে পড়েছেন তখন কেনামাজী তারেক নামাজ ত্যাগকারীর বিধান চলে এসছে ইনশাল্লাহ এটা যদি কারোর কাছে না থাকে বাংলায় এটা অনেক আগে থেকে ছে আজকে বিশ বছর আগে থেকে তো নামাজ ত্যাগকারীর বিধান নামাজ ত্যাগকারীর বিধান এই বইটা